জমায়ী <of> <Corinthians> <shoulders> <S original> আলহামদুলিল্লাহ তখনই তল্লা জবাব হামিদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করল এই জবাব এই স্বীকৃতি এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া যে আমার রব আমাকে তার বান্দা হিসাবে স্বীকার করছে এটা অনেক বড় নামত আমরা তো তার গোলামি করছি কিন্তু তিনি যান ওই গোলামীকে কোবল করছেন এবং আমাদেরকে তার গোলাম হিসাবে তার বান্দা হিসাবে স্বীকৃতি দিয়েছে। এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় পাওয়া আলহামদুলিল্লাহ এবং রমাজান আলম বারক দান করেছেন এই পবিত্র মুহূর্তগুলো নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার জন্যে পবিত্র করে নেওয়ার জন্য মুতাকি হওয়ার জন্য যে উদ্দেশ্য রকুলা আলমিন আমাদেরকে বলেই দিয়েছেন কোন যেন মুক্তি হয়ে যাও সেই উদ্দেশ্যে ওরপুল আলমিন যে রোজা ফরজ করেছেন আলহামদুলিল্লাহ সেই সাধনায় আমরা মগ্ন আছি আল্লাহ তাল ফজল করম যে উদ্দেশ্যে রমাজান আলম নিজেকে পবিত্র করা ভবিষ্যতের জন্য অনুভূতির প্র্যাকটিস রোজার এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা করে যাচ্ছি এটা যেন থাকে সব সময় মানুষ হিসেবে অন্তরের মধ্যে গুণা জাগ্রত হবে এটা স্বাভাবিক কেউ যদি এমনটা ভাবে যে আমি এই রমজান এই সাধনার মাধ্যমে বুজুর্গ হয়ে গেছি আল্লাহ হয়ে গেছি আমার গুণা সব মাফ হয়ে গেছে এমনটি ভাবার কোনো কারণ নাই গুণা মাফ হয়ে যায় হবে এটা নিশ্চিত কিন্তু আমার দ্বারা আর গুণা হবে না এই অসতর্ক জীবন যেন আমরা কখনোই অসতর্ক না থাকি কারণ তখন তো ফেরেস্তারা ওই কথাটাই বলেছিল যেটা আমরা অনেকবার আপনাদেরকে শুনিয়েছি ফেরিস্তারা ওই কথাই বলেছিল যারা ফিতনা ফসাদ করবে সন্ত্রাসী মারামারি কাটাকাটি করবে তারা দুনিয়া আপনার প্রতিনিধি আপনার খালিফা যদি পাঠানোই উদ্দেশ্য হয় দুনিয়ায় আল্লাহ আপনার গোলামি যদি আমরাই তো আপনার তেজগি পড়ি মুখেও বলি অন্তরেও বিশ্বাস করি তো আবার এদেরকে পাঠাবেন ফিরিস্তারা উদ্দেশ্য জানতে চাচ্ছেন আপত্তি নয় আল্লাহর সামনে আপত্তি করার মতো হিম্মত এমনকি মানসিকতাও ফিরিস্তাদের নেই আল্লাহ তার মানসিকতাই তাদের দের নেই গুনা করার ইচ্ছাই তাদের নাই সত্যিই নেই তো আল্লাহ তা কি বলেছেন আল্লাহ আল যা বলেছেন আমি যা জানি তোমরা যা জানো না আমি যা জানি তোমরা যা জানো না তোমরা তা জানো না এই কথার মধ্যে মুফাসিন গ্রাম যে হেকমত বের করেছেন সেটা হচ্ছে অফরিস্তারা আমি এমন এক জাতি সৃষ্টি করব যারা তোমাদের মত নয় তোমরা গুনা করার ইচ্ছাই তোমাদের আমি দেই নেই অন্য কোন গতি আমি যারা প্রতিযোগিতা নিজের নফস্তের সাথে লড়াই করবে শয়তানের সাথে লড়াই করবে এই আমি এমন এক জাতি সৃষ্টি করব তো আল্লাহ তারা আমাদের জন্য জানুত বানিয়েছেন জামুনাতে আমাদেরকে পাঠাবেন প্রশ্ন আসবে তো আমাদের মধ্যে গুনার ওই ইচ্ছা জাগ্রত করে মাওলার এমনি তো আমাদের তারা শুধু এক আমল করে দিতে পারতেন এমনি তো আমাদেরকে জামুত দিয়ে দিতে পারতেন হাজরত রাসুল করিম সাল্লাহ আলী ও একটা হাদিস এই সম্পর্কে একটু আমাদের শোনা দরকার এই হাদিস থেকে একটা মূল মৌলিক বিষয় বের হয়ে আসে মহাদিসরা বের করেছেন মুসলিম শরীফের মধ্যে আসছে কোন বাংলা যখন তার নজরকে হারাম জায়গা থেকে ফিরাই রাখে সে দেখতে পারত অন্যায় জায়গায় তার নজর ফেলতে পারত যাকে দেখা যায় নেই তাকে দেখতে পারত কিন্তু নজর পড়ার সাথে সাথে তার নজরকে সে ফিরে আসছে কেন ফিরে আসছে সে ফিরায় নিয়েছে এই যে আমার রব আমার জন্য হুকুম পাঠিয়েছেন আপনি বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত করুন আমার রব বলেছেন আদি শরীফে আসছে সে ওই চিন্তায় যখন তার নজরকে ফিরে আনে অল্লা তার অন্তরের মধ্যে ইমানের মূর্ত তৈরি করে দেয়ালি ইমান বলে যাকি ইমানের মজা ইমানের মজা যদি দিলের মধ্যে পয়দা হয় মানুষের আমলের মধ্যে মজা লাগে নামাজ তার কাছে বোঝা মনে হয় না ও কাছে বোঝা মনে হয় না বরং সে হেফাজত করাটাকে নামত করে যা আমি করতে পারতেছি আলহামদুলিল্লাহ এই অনুভূতি দিলের মধ্যে কখন না হয় যখন মানুষ নিজের নজরকে হেফাজত করে দিলের মধ্যে হেলাবত ইমান ইমানের মজা তৈরি হয় মূল তৈরি হয় হাদিস থেকে খায় অন্য বলেছেন যে মানুষকে গুণা দেওয়ার এই যে শক্তি আল্লাহ তা দিয়েছেন এটা কেন দিয়েছেন যে মানুষ ওই শক্তি থাকা সত্ত্বেও যখন তার গুণা থেকে সে নিজেকে বিরত রাখবে তার দিলের মধ্যে আল্লাহর মহাক্মা তৈরি হবে আল্লাহ মহাক এবং সে আল্লাহর নৈকট্য লাভ করবে এই ওসিলায় যদি তার দিলের মধ্যে গুনার শক্তিই না থাকতো আর সে নিজেকে বিরত রাখত ফিরিয়ে রাখতো তাহলে আল্লাহর সাথে তার জন্য টেনে নিব এটা তোমরা এই হাদিসের উপর হাজার ওই ঘটনা নিয়ে আসছেন যেটা আমরা আগেও শুনেছি আবারও বলি যে মহাবিয়া আমলদার ছিলেন আমরা তো সমালোচনা করার সময় চিন্তা করি না যে তারা গুণ করেছে। তারপরেও তারা আমাদের অনুকরণীয় মানুষ তো কি অনুকরণ করবো তারা যে গুনা করেছে সেই অনুকরণ না গুনা করার পর তাদের অন্তরের মধ্যে যে লজ্জা এবং তার থেকে ফিরে আসার যে প্রক্রিয়া তবাই যে আমার তারা করেছেন সেটা আমাদের জন্য অনুকরণীয় যে মানুষ হিসেবে মানুষ গুণা করতেই পারে নবীরা শুধু গুণামুক্ত কিন্তু সমস্ত মানুষ গুণা করছে করেছে ওটা অনুকরণ অনুকরণীয় নয় অনুকরণীয় হচ্ছে সাহাবে গুণা করার পর তার দিলের মধ্যে যেই লজ্জা অনুতপ্ত যে ভাব সৃষ্টি হয়েছিল এক প্রেক্ষিতে তারা আল্লাহর কাছে যেভাবে কানাকাটি করে দয়া করেছে। সেটা হচ্ছে আমার জন্য অনুকরণীয় অবশ্যই অনুকর্ণীয় কাজেই তাদের সম্পর্কে কটু মন্তব্য সেই করতে পারে যার দিলের মধ্যে প্রকৃত অর্থে রসুলের মহাব্বত মনে হয় সেই সাহবাহকে নিয়ে আবাজে মন্তব্য করতে পারে কারণ আল্লাহ রসুল বলেছেন আমার সাহাবদেরকে মহাব্বত করা মানে আমাকেই মহাব্বত করা তাদের সাথে বিদ্বেষ পোষণ করা মানে আমার নবীর সাথেই বিদ্বেষ পোষণ তো একদিন আর পড়তে পারেনি ঘুম থেকে উঠতে পারেন খুব কান্নাকাটি করছেন সারাদিন কান্নাকাটি করছেন জানে আমার কোন আমলের কারণে আপনি আমার উপর না কারণ আল্হামদুলিল্লাহ আমাদের উপর খুশি বলে তার গোলামীর জন্য আমাদেরকে কোবল করেছে বহু মানুষ রাস্তায় ঘুরতেছে আসলে মুসলমান রাস্তায় ভিড় কেন কারা সব কেউ না মুসলমান মুসলমানের সন্তান কিন্তু আল্লাহ তাদের উপর অসন্তুষ্ট বলে তার গোলাপের জন্য তাদেরকে ডাকেন নাই নাই। আমাকে কবুল করেছেন সেই কথা বলে এই কান্নাকাটি করতেছিলাম না জানি আমার কোন আমলের কারণে আমার উপর আপনি অসন্তুষ্ট যে আজকে আমি তাহাজুট পড়া থেকে বঞ্চিত এর পর দিন রাত দরজা জানালো সব বন্ধ হাজার পাঠতেছে হুজুর উঠেন্লাহ তালাম ভয় পেয়ে গেলেন আর এই বন্ধ ঘরের মধ্যে আসলো তুমি কে ভাইপুর থেকে আসলামে হুজুর আমি তুই প্লিজ কেন আসছ আপনাকে তার জন্য উঠাইতে আসছি আজ কাহিনী ইংলিশও মানুষকে তার জন্য জায়গায় এটা তো জীবনের নাই এটা কেমন বলে হাজার আপনি গতকাল তার যুগ না করার কারণে আল্লাহর সাথে যে সম্পর্ক তৈরি করেছেন কান্নাকাটির মাধ্যমে এটা আমার জন্য লরদাস করার মতো না আপনার কান্নাকাঠির দরকার নাই তার চেয়ে বরং এটাই ভাব আপনি প্রতিদিন তার যুদই পড়েন ও ভাই গুনা করার পর মানুষ যে লাভ করে ফিরে আসার মাধ্যমে আল্লাহ সন্তানকে হারিয়ে ফেলে বৃক্ষতাহীন জনশূন্য বালকময় মরুভূমি সেখানে সে একা একা সন্তান হারাই ফেলছে কেউ অথবা ওই অবস্থায় যদি পানি না পায় এইরকম আছে হঠাৎ সে পানি পেয়ে গেল অথবা তার হারানো সন্তানকে ফিরে পেলো হাজি তার হারানো সন্তানকে ফিরে পেল বাবা মা হারানো সন্তানকে ফিরে পেলে কতটা খুশি একটু নিজের সন্তানের ব্যাপারে বাবা মা নিজের হারানো সন্তানকে মৃত্যুবরণ করা অনেকে বলে হারিয়ে যাওয়ার চেয়ে মরে যাওয়া হয় কারণ হারিয়ে যাওয়ার মধ্যে একটা টেনশন অস্থিরতা থাকে হাই কি অবস্থা আমার সন্তানের বেঁচে আছে না মরে আছে খেয়ে আছে না না খেয়ে আছে কোন অবস্থায় আছে আমার বাচ্চাটা এই এক কাজ করে আর মৃত্যুবরণ করলে কয়েকদিন ওই হারিয়ে যাওয়া সন্তানকে যদি বাবা মা ফিরে পায় কতটা খুশি হয় করে আল্লাহর কাছে চলে আছে আল্লাহ তার চেয়ে অনেক বেশি খুশি হন আমি তাহলে এই গুণা করার সমর্থ শক্তি ইচ্ছা এটা রব্বুল আলমিন দিয়েছেন আমাদের মঙ্গলের জন্যেই কারণ আমরা গুণা করব। আবার পৌবার মাধ্যমে রব্বুল আলমিনের নৈকট্য লাভ করব। অথবা গুণা কর্ম না তাকবার কারণে দিলের মধ্যে নূর তৈরি হবে এর মাধ্যমেও আমরা রবল আলমিনের নৈকট্য লাভ করব। গুণা করলেও আলমিন রসুল আমাদেরকে শোনাইতেছেন যে বান্দা যদি এমন হয় যে গুনাও করে না তবাও করে না গুনাও করে না তবাও করে না আল্লাহ বলেন যে আমি এই বান্ধা শেষ করে দিব রসুর বলতেছেন যে আল্লাহ তারা এই বান্দা শেষ করে দিবেন্লাহ করে সৃষ্টি করবেন আল্লাহ গুনা করতে উৎসাহিত করতেছেন যে তুমি গুণাও করো তবাহ করো না এটা না এটা যদি গুনা হয়ে যায় মানুষ হিসাবে গুণা হতেই পারে হতেই পারে হজরত রে সুরে করিম সাল আমি রসুল কে বলতে শুনেছি রসুল বলেছেন যে আমার মধ্যে মেঘের মতো কিছু কি ঝুঁকি দেয় আকাশে ম্যাঘ আসে আবার চলে যায় ম্যাঘ আসে আকাশে উড়ে এই রুকুম আমার অন্তরের মধ্যেও মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয় আল্লাহ নবী তিনি বলতেছেন যে তার দিলের মধ্যে কখনো কখনো ওই রকম ম্যাগের মতো উঁকি ঝুঁকি দেয় মানে কি মানে তিনি তো মানুষ তিনি মানুষ নবীরা মানুষ না এই বিশ্বাস যারা করে এটা কুফুরি বিশ্বাস কাফির রঙে তুমি চিন্তা করতো আম্বি আলী সালাতাম যখন দাওয়াত নিয়ে যেতেন তখন কাফেররা হাসতাম কেমন কেমন রসুন এমনি দেখি বাজারে যায় খাওয়া দাওয়া সব ঠিকঠাক মতো করে এটা আবার কেমন রসুন তাদের বিশ্বাস ছিল আম্বি আলি সালাত সাল্লাম তো মানুষ হতে পারেন না মানুষ তারা তো মানুষ তারা খায় আমাদের মতো বাজারে যায় সব ঠিকঠাক করে তারা আবার মানুষ তারা অভিবাহ কি করে হজরত রসুল করিম সাল আলী রাসাল্লাম মানুষ ছিলেন তিনি বলেন যেহেতু মানুষ আর মানুষ সম্পর্কে রবুল আলমিনের কথা সুরে দোহাহার মধ্যে রব আলম বলেছেন এমন এক প্রসঙ্গ আলমিন তার আগে রবুল আলমিন অনেকগুলো কসম খেয়েছেন অনেকগুলো কসম এতগুলো কসম একসাথে রবুল আলমীর কোথাও নাই অনেকগুলো কসম খেয়ে বলতেছেন নফসের কথা মানুষের নসের কথা আমি মানুষ তো এমনই বানাইছি যার দিলের মধ্যে গুনাহ করার ইচ্ছাও জাগবে ভালো কাজ করার ইচ্ছাও জাগবে গুনাহ করার ইচ্ছাও জাগবে গুনা থেকে ফিরে থাকার আগ্রহ ইচ্ছাও তার জাগবে এরাই মানুষ যার দিলের মধ্যে শুধু গুনাই করে গুনাই করে সে তো পশু সে অপরাধই করবে সে তো পশু আর যে শুধু আমল করবে সে তো পশুর জানা অপরাধ গুলো করেছে কামক দিছে আল্লাহ তার ওই শক্তিশালী পশু যে দুনিয়ায় জুলুম করেছে ওই মজলুম পশুকে বলবে তুমি প্রতিশোধ নিয়ে নাও তখন ওই মজলুম গুতো দিবে অথবা দিবে আঁচল কাটবে যাই করবে দুনিয়ায় তার উপর যেই নির্যাতন হয়েছে সেবে নেওয়ার পর আল্লাহ তারা বলবেন মাটি হয়ে যেতাম তাই আমার তার হিসাব কিসাব না এটাই তাদের হিসাব কিসাব শেষ ফিরিস কিছুই নাই না জানা জানলাম তাদের পুরো জীবনটাই আল্লাহর গুলামি করে কাটে আল্লাহর হুকুম মানে তারা এটাই মানুষকে আল্লাহ এমন বানিয়েছেন যে তুম গুনা করে না এমন আবার সব কাজে সালাম তার থেকে বাইরে ন তার অন্তরের মধ্যেও গুনা করার ইচ্ছা জাগে এটা মানুষের স্বভাব জাগবে ইউসুফ আলী সাল্লাহ সম্পর্কে আল্লাহ বলেছেন সুরা ইউসুফের মধ্যে আসছে জুলেহা যখন তাকে নিজের দিকে আহ্বান করা শুরু করল হাজর ইউসবা আলী সালসাল্লামের মনের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছিল হালকা আগ্রহ এটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে হাম হাম হাম হচ্ছে মানুষের অন্তরের প্রাথমিক অবস্থা আগ্রহের প্রাথমিক অবস্থা এটা একটু প্রবল হইলে তাকে আরবিতে বলি ইরাধা ইচ্ছা ইচ্ছার প্রাথমিক অবস্থাটাকে আরবিতে বলে হাম আল্লাহ ইসুমের ওই ইচ্ছার শব্দ ব্যক্ত করেছেন যখন আবেদন করল ইসুফের কাছে আহ্বান করল ইসুমসাল্লা অন্তরের মধ্যে একটু জায়গা বুরহানার বিধান যদি না থাকত্রীক্রাম বলেছেন যে তিনি হঠাৎ দরজার সামনে যখন গে দৌড়ে গেছেন অথবা দরজার দিকে তাকিয়ে ওই আকাশের দিকে যখন তাকিয়েছেন ছাদের দিকে দেখেন ফজরত ইয়াকব আলাইস্লা সাল্লাম বাবাকে হাত এরকম আঙ্গুল কামড়াচ্ছেন আফসুস হ্যাঁ আফসুস তিনি তাকে সতর্ক করতেছেন কি করতেছে বাবা ওটা দেখেই তিনি নিজেকে বিরত রেখেছেন যে এটা দেখেই তিনি দরজার দিকে দৌড় দিয়েছেন যে আমাকে রক্ষা করতে হবে বাঁচাতে হবে এটাও হতে পারে অথবা তার অন্তরের মধ্যে যে আমার রক্ত আছে না যিনি দেখতেছেন এই অন্ধকার ঘরের মধ্যে এই আমন্ত ঘরের মধ্যে আর কেউ না দেখলো আমার রেখতেছেন এই জন্য তিনি নিজেকে রক্ষার জন্য দরজার দিকে তোর দিয়েছেন যেটাই হোক হতে পারে তিনি গুণা করেন নাই কিন্তু আমাদের যে কথাটা সেটা হচ্ছে মানুষ হিসেবে অন্তরের মধ্যেও সেটা জাগ্রত হয়েছিল কিন্তু তিনি গুণা করেন নাই নবী আলি সাল্লাপু আসসালামদের অন্তরের মধ্যেও গুনার ইচ্ছা রসুল নিজে বলতেছে আমি প্রতিদিন যার সম্পর্কে সুরা আল ফথের মধ্যে দিয়ে দিছেন জানেন তারপরও বলে দিয়েছেন মানুষ হিসেবে যদি গুণা হয় করে দিলাম অগ্রিম সব বলে দিয়েছেন সেই রসুল বলতেছেন তারপরেও প্রতিদিন আমি একশো বার্তাহ করি ও ভাই অরসুল এই অবস্থা যদি হয় দুইটা দিক এক হচ্ছে মনের মধ্যে গুণা জাগতে পারে এই একটা দিক আরেক হচ্ছে তারপর করণীয় কি ওইটা আরেকটা দিক ওই দিকে পরে আসছি যে কথাটা আমরা বলছিলাম যে মানুষ হিসাবে আমার বিলের মধ্যে অন্তরের মধ্যে গুণা জাগতেই পারে আমি গুণা করতেই পারি এটা মানুষেরই তো স্বভাব আমি গুনা করব। হজরতে আদমা আলী সালাতামের কথা বলছিলাম আল্লাহ আদমা আলী সালসাল্লামকে জান্নাতে পাঠিয়েছেন একটু ক্ষোভ খেয়াল করার বিষয় উদ্দেশ্যে বললেন আমি জমিন আমার খলিফা পাঠাবো দুনিয়ায় এখন প্রশ্ন তো স্বাভাবিক আমি আমার প্রতিনিধি পাঠাবো দুনিয়ায় বানানো সেখানে আমাদের সামনে এত দুইটা কথা দুইটা কথা দুইটা জবাব নাম দিয়েছে এক জবাব তো হচ্ছে যে দুনিয়ায় যখন মানুষকে জান্নাতের দিকে আমি আরে সাল্লাম ডাকবেন তখন ওই এখনকার গোলামকারদের মতো নাস্তিকদের মতো যারা আমাদেরকে বলে অন্ধবিশ্বাসী দুনিয়া থেকে জান্নাত জাহান নাম এগুলো না দেখে জান্নাত জাহান নামের প্রস্তুতিটা দেয় আমরা যাহার থেকে বাঁচি জান্নাতের জন্যে আমল করি এখন এগুলো নিয়ে উপহাস যা আমরা অন্ধবিশ্বাসে পাগল মাথায় কিচ্ছু নাই তেমন পর্যন্ত যেন কোনো মানুষ এই কথা বলতে না পারে যে জান্নাত জাহান না দেখে আমরা জান্নাতের জন্যে আমল করি আমরা অন্ধবিশ্বাসী আমরা অন্ধবিশ্বাসী নই আমরা বাদ্য সন্তান বাদ্য সন্তান মা বাবার সন্তানের বিয়ে ঠিক করার জন্য মুরব্বীদেরকে পাঠায় মা বাবা নিজে যায় বাড়িঘর দেখে আসে মেয়ের ছেলের বাড়ি ঘর দেখে আসে যখন মেয়েকে বলে তোমার জন্য জায়গায় বিয়ে ঠিক করেছি ওই বাড়ি আমাদের পছন্দ তুমি কি বলো যদি অবাদ্য মেয়ে হয় সে বলবে যে না যে বাড়িতে আমি থাকবো ওই বাড়িতে আপনারা পছন্দ করলে হবে না আমি একটু যাই ওই বাড়িটা চেক করে আসবো ভাতর কেমন পাকঘর কেমন আমার থাকার রুম কেমন এটা যদি অবাধ্য মেয়ে হয় সেই কাজটা করবে আর যদি বাধ্য মেয়ে হয় তাহলে সে বলবে বাবা ও মা তোমরা আমার হিতাকাঙ্ক্ষী তোমরা আমার বাড়ি দেখে এস আমি কবর করে নিলাম এটা বাধ্যগত যে হবে তার বক্তব্য হবে এমন আমরা আমাদের মা বাবার বাধ্য সন্তান আলহামদুলিল্লাহ আমাদের বাবা এবং মা আমাদের জান্নাতের ঠিকানা দেখে আসছেন তারা দুনিয়া এসে আমাদেরকে বলেছেন আমরা বিশ্বাস করেছি বাবা আদম আপনি দেখেছেন মা হাওয়া আপনি দেখেছেন শুধু তাই নয় আমাদের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী মুহাম্মদুর রসুল্লাহ মেয়ারাজের সময় গিয়ে তিনিও দেখে আসছেন আমাদের জান্নাতের ঠিকানা আমরা বলে দিলাম আমাদের বাবা মা আমাদের সবচেয়ে বড়ো মুরব্বি আমাদের রোহানি পিতা মুহাম্মদ রসুল্লাহ তিনিও দেখেছেন আমাদের আর আমাদের ঠিকানা বাড়ির দেখার নাই কিছু দেখার নাই আমরা কবল করে নিলাম আলহামদুলিল্লাহ যেন কেমন পর্যন্ত কেউ এই কথা বলতে না পারে যে আমরা না দেখেই বিশ্বাস করেছি কী দেখুমিয়া মুরুব্বীরা দেখছে আমরা কী দেখো আমাদের দেখার কিচ্ছু নাই। এই উদ্দেশ্য হল্লা তারা আমাদের বাবা জান্নাতে পাঠাতে পারেন আরেকটা মৌলিক উদ্দেশ্য আছে যে দুনিয়ায় আমি তোমাদেরকে পাঠাবো সেখানে তোমাদের যে পরিস্থিতি মোকাবেলা করতে হবে তার একটা রিহার্সেল জানাতে আল্লাহ তাল্লাহ দেখাচ্ছে যে এই হবে ঘটনা এবং তোমাদের করণীয় কী হবে এটাও দেখে নাও ঘটনা কী হবে যে তোমরা শয়তানের অশ্বাস আর মুখোমুখি হবা শয়তানের মোকাবেলা করতে হবে কারণ শয়তান এটা কিন্তু চেয়ে নিয়েছে আমার কাছে আল্লাহ তারা যখন সাজনা না করার কারণে শয়তানকে বলেছেন শত্রু যাদের কারণে দাঁড়িয়ে দিলেন তারা যেন আপনার পর্যন্ত না পৌঁছতে পারে যে সড়ক মত ধরে সিরাতে মুস্তিমের রাস্তা যে রাস্তা ধরে তারা আপনার কাছে পৌঁছবে আমি সেখানে বসে থাকবো তাদেরকে আসতে দিবো না আল্লাহ তারাও তাদেরকে আমি আটকাতে পারব না আল্লাহ বলেছে ও শৈতান প্রিয়া আমিও আমার তহলার দরজা আমার রহমতের দরজা আমার বান্দার জন্যে বলেছেন মৃত্যুর আগ পর্যন্ত তার জীবন সারণ মানুষ যখন পরিমত হয় পর্যন্ত যদি মানুষ করে আল্লাহ বলেন শয়তানকে তুইও কেমন পর্যন্ত আমার বান্দার পেছনে লেগে থাকবি আমি আল্লাহ আমি তোর দরজাও খোলা রাখলাম বান্দার কুনে করবে আর রপানা বলে ডাক দিন আমি তার স্বপ্ন মাফ করবো আল্লাহ তারা এই দৃশ্য আদমকে দেখাই দিছে যে শয়তান কিন্তু তোমাকে ধোকা দিবে একটা মৌলিক কারণ দেখেন একটু খেয়াল করেন আবহাওয়া ওই হারাম ফল খাওয়ার পর আল্লাহ তালা তাদের কাপড় খুলে খুলাইয়া দিচ্ছেন আল্লাহ তালা সুদেহ আরাফের মধ্যে চলছেন এই উলঙ্গার মূল যে জিনিসটা সেটা হচ্ছে আত্ম এবং হওয়া আল ইসলাম হারাম খেসেন আজকের দুনিয়া এই উলঙ্গপনার মূলে হচ্ছে যে আমাদের ঘরে ঘরে প্রত্যেকের নানা হারাম গেজা ঢুকতেছে হালাল গাজার ব্যবস্থা করতে হবে ভাই আত্ম এবং হওয়ার এসে দুনিয়ায় আসলেন কান্নাকানি চলতেছে দুজন দুজন দুই জায়গায় কেউ কাউকে দেখে না মানুষ নাই একা একা আর আদম আোয়ালাতাম ওই দোয়া ধরে ধরে আল্লাহকে ডাকতেছিলেন আসছে অভয়ে যখন আল্লাহ কে বললেন কি বললেন আপনি যদি মাঠ না করেন রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্ত হয়ে যাবো শব্দগুলো আল্লাহ শিখাইয় নিছেন সব শিখাই দিচ্ছেন যে দুনিয়া যতদিন থাকবা তারা বিভ্রান্ত করবে আমি আল্লাহ চিকিৎসা দিয়ে দিলাম রপানা জালাম্নার চিকিৎসা হাজার বার গুণা করো হাজার বার গুনা এই দরবার ফিরে যাওয়ার দরবার না তুমি হাজারবার গুণা করো রসুল পরে দিল থেকে একবার বলো রব্বানা জল আমি অপরাধ করেছি রসুল বলেনা হাদিস রসুল বলেন ধোকায় ফেলবে তোমার নাচ তোমাকে প্রলোচনা দিবে শয়তান দিবে তোমার জন্য দুইটা দুশ্মন এক দু অদৃশ্য আর এক দুশ্মন ভিতরের অদৃশ্য দুশ্মন এই দুই থেকে প্রাথমিক বিরত থাকার জন্যে তাদের থেকে বাঁচার জন্য একটা চিকিৎসা সেটা হচ্ছে আমার কাছে মাফ চাও আল্লাহ কাছে মাফ চাও ইনশা তাওবার কিছু নিয়ম আছে তাওবার কিছু মৌলিক বিষয় আছে এগুলো তাওবার মধ্যে না থাকলে কিন্তু তাও কবুল হবে না এক নাম্বার হচ্ছে অতীতের গুন থেকে ফিরে আসতে অতীতের গুনা থেকে ফিরে আসতে হবে লজ্জিত না জাগে মানুষ হাজারো গুণা করুক কিন্তু একজন মানুষের জন্য একজন মানুষের জন্য সবচেয়ে খারাপ দিক হচ্ছে গুণা করা এটা খারাপ দিক না খারাপ দিক তো অবশ্যই ওটা এই তুলনায় কম খারাপ কোন তুল যে মানুষের অন্তরের মধ্যে গুণা করার যে খারাপ বিষয়ে এটা একটা অপরাধ করেছি এই অপরাধ বোধ যদি অন্তরে না জাগে এটা হচ্ছে খারাপ গুণা করতেই পারি আমি গুণা করব মানুষ হিসাবে কিন্তু যদি অপরাধ বোধ জাগে এটা হচ্ছে আমার জন্যে প্রশংসনীয় এটা হচ্ছে তো আর প্রথম ভাব গুণা করলাম আর বললাম আস্তাকল্লাহ আস্তাকল্লাহ মুখে মুখে আস্তাকুল্লাহ বললাম অন্তরে লজ্জা মেলাম না হ্যাঁ তাইলে গুণা মাফ হবে না দ্বিতীয় শর্ত হচ্ছে ওই গুণা থেকে নিজেকে ফিরে আনতে হবে গুণাও করি তো কোনো লাভ নাই তৃতীয় হচ্ছে ভবিষ্যতে ওই গুণা না করার দৃঢ় এটা হচ্ছে হকলার ব্যাপার আর হকুল এ বাড় ব্যাপার হকলে সম্পর্কে ভাই খুব কঠিন কথা দুইটা শর্ত হকলে বাঘ মাফ করানোর দুইটা শর্ত এক হচ্ছে দুইটা দিক আর দুইটা পদ্ধতি এক হচ্ছে যা ধক নষ্ট করেছি বান্ধার সেটা মালের হইতে পারে এই ইজ্জতের পারে অনেকে গিবোধ করেছে তার ইজ্জত নষ্ট করেছে মিথ্যা অবাদ দিয়েছি তার ইজ্জত নষ্ট করেছে বদনাম করেছি ইজ্জত নষ্ট করেছে এটাও হব করে এবারের গোড়ায় জান্মাতের ফায়সালা হয়ে যাবে আসছে জান্মাতের ফয়সালা হয়ে যাবে কিন্তু ওই পুলসের হাতের গোড়ায় দাঁড়ায় থাকবে জান্মাতে এই পুলসের পাড়ি দিয়া যেতে হবে তাকে পুলসের হাতে উড্ডি হবে না যে আগে টুল আদায় করতে হবে টুল পুলসড়া তুলতে হবে তুল আদায় করতে হবে কি টুল তোমার না ও ভাই এই জন্য আগে তার কাছে ক্ষমা চাইতে হবে যে আমি অপরাধ করেছি আমাকে মাফ করে দাও সে না থাকলে তার জন্য দোয়া করা এবং যদি মারি হক নষ্ট করে থাকি তার নামে সবগা করে দেওয়া এগুলো হচ্ছে প্রক্রিয়া এগুলো একমাত্র আমি ক্ষমা পেতে চাই বান্দার অন্তরের মধ্যে যদি ওই আগুন জলে আমি ক্ষমা পেতে চাই সেটা হকল্লা হোক আর হকলে এ হোক বড়রা আমাদের সামনে একটা হাদিস পেশ করেছেন যে এই হাদিস বলে যে এবাদ হক কলে এ বাদ হলেও আল্লাহ তো কি হাদিস এ হাদিস আগেও আপনাদেরকে শুনেছি অনেক আগে মনে থাকার কথা আবার শোনায় এক ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করেছেন এই প্রসঙ্গে হাদিসটা আনছি এক ব্যক্তি নিরানব্বই জনকে হত্যা করেছেন জালিম হঠাৎ তার অন্তরের মধ্যে এই কথা যাচ্ছে যে আই আমি এত বড় জালিম আমাকে আল্লাহ তালা ক্ষমা করবেন কিনা তিনি বনি ইসরাহলের এক আলিমের কাছে গিয়ে জিজ্ঞেস করেছেন যাই হজরত আমি তো নিরানব্বই জনকে খুন করেছি আমাকে আল্লাহ মাফ করবেন ওই রাহেব ওই আলিম তাকে বললেন নিরানব্বই জনকে খুন করেছ আবার মাফ চাও মাফের আশা করো এটা সম্ভব না ওই রাহেব ওই জালিম সে চিন্তা করলো নিরানব্বই জনকে হত্যা করেছি যদি ক্ষমা না পায় আপনার বেঁচে থাকা লাভ কি হুজুয় আমি সেঞ্চুরিটা পুরা করে ফেলি বুজুর কেমে ফেলছে আদিসের কথা ওই আলিমকে মেরে ফেলছে একশো পুরা কিন্তু তার দিলের মধ্যে যে আগুন যে আমাকে ক্ষমা নিতেই হবে হবে আমার আমাকে ক্ষমা করবেন না সেই আশায় আরেকজন বুজুর্গের কাছে গিয়েছেন জিজ্ঞেস করছেন হজরাত আমি তো এরকম নিরানব্বই জনকে খুন করার পর আরেকজন আমাকে আশা হতে করেছেন আমি তাকেও খুন করেছি এটা শয়তানের এক রচনা শয়তান বাংাকে আশা হতে পারে যে না এত অপরাধ করেছো কেন আসতে হবে অনেক ভাইরী থাকেন হুজুর আমি এত গুণাগার এইরকমের এক ফোটাও লাগবে না জ্বালায় বিশ্বাস রাখতে হবে আমাকে এই বিশ্বাস রাখতে হবে কারণ আমার রক্ত ওই রহমান যাহাদিসে আসছে পুরা দুনিয়া মাযা কারণে জন্তু ওই যে ছাগল হ্যাঁ সে তার বাচ্চাকে দুধ খাওয়ায় দুধ খাওয়ার সময় পাটায় টুচা করে ধরে হাদিস ব্যাখ্যা দিচ্ছে ओई पाउटू पर क्यों धरे जैन बायर तागे जाए खुर लेगे जाए बेचा पा ওই যে জানুয়ারির অন্তরের মধ্যে রহমতটুকু মহাব্বত ভালোবাসা সেটাও ওই একশো ভাগের এক ভাগের একটু অংশ দুনিয়ার নাম বাবা মহাব্বত করে ওই এক ভাগের একটু অংশ ভাই ভাইকে মহাব্বত করে ওই এক ভাগের একটু অংশ আমরা একজন একজনকে মহাব্বত করতেছি ওই এক ভাগের একটু অংশ দুনিয়ার সমস্ত ভালোবাসাগুলাকে একসাথে করলে আমার রবের রহমতের মাত্র একশো ভাগের এক ভাগ তো আমার রবের কাছে কতটুকু রহমত রয়ে গেছে সেই রব আমাকে ক্ষমা করবেন না এই রকম এইরকম তৈরি করে। মুসলমান নিরাশ হতে পারে আল্লাহ বললেন না তোমাকে আল্লাহ ক্ষমা করবেন অবশ্যই করবেন তুমি এক কাজ করো তহবা করো আর যেই জনপদে থাকো সেখান থেকে তুমি সরে যাও দূরে চলে যাও ওই জনপদে চলে যাও যেখানে আল্লাহ আল্লাহওয়ালা থাকেন তাদের মাথা থাকলে হয়তো তোমার জীবনে পরিবর্তন আসবে সেই কথা শুনে সাথে সাথে তার জনপদ ছেড়ে রওনা দিয়েছেন ভিন্ন জনপদে চলে যাবেন যেখানে আল্লাহ থাকেন পথের মধ্যেই তার মৃত্যুর সময় ঘুন আসছে আল্লাহ হুকুম করেছেন মালাকুল ম চলে আসছে আর হাদিসে আসছে মৃত্যুর সময় মানুষের কাছে হয় রহমতের ফিরিস্তারা আসবে নয় আজামের ফিরিস্তারা আসবে আজামের ফিরিস্তারা তার রোহ কবজ করতে আসবে অথবা রহমতের ফিরিস্তারা রোহ কবজ করতে আসবে ফেরিস্তা তো একজন আসবে মানে এখন সে তার সাথে সঙ্গী হবেনের ফেরা বলতে সারা জীবন গুণা করেছে তবে এখনো করা হয় নাই সে ওই জনপদে এখনো পৌঁছে নাই তার রোহ আমরা নিব এই দুই শ্রেণীর ফেরিস্তাদের মধ্যে যখন লড়াই বাদ যুদ্ধ আল্লাহ তালা ফায়সালা দিয়ে দিলেন এক কাজ করো আল্লাহ তালা জানেন তারপরও মানুষকে দেখানোর জন্যে আল্লাহ তো অসিরা দিয়ে যে বাচ্চাকে মাফ করেন এটা দেখানোর জন্য। যে তোমরা মাপো জমিন মাপো সে যেই জনপথ ছেড়ে আসছে বেশি অংশ আসছে না বেশি অংশ এখনো রয়ে গেছে মাপো মাপার পর দেখা গেল সে বেশি অংশ চলে আসছে এবং হাদিসে আসছে মৃত্যুর আগে তার যখন রোহ যায় যায় তখন সে হামা দিয়ে সামিন দিকে আনাছিল হামা করে দিয়ে যতটুকু এগিয়েছে কতটুকু অংশ এসে তার জায়গায় বেশি চলে গিয়েছিল আল্লাহ তারা বলেন যেহেতু সে তার গুণের জায়গা থেকে বেশি দূর চলে গেছে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম যখন এখন প্রশ্ন এখন প্রশ্ন যে এই ব্যক্তি তো আসলে হক কলে এবার প্রশ্ন করেছে সে একশো জনকে হত্যা করেছে তাহলে আল্লাহ তারা তাকে মাফ করলেন কেন এটা হচ্ছে প্রশ্ন কথা ওই কথাটাই শুরুতে যেটা বলেছি বান্দা আমি মাফ করে দিলাম ইনশাআল্লাহ কিন্তু আমাকে পা বাড়াতে হবে ইনশাআল্লাহ নিরাশ হওয়ার কোন কারণ নাই ছোট্ট একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি টাইম বেশি হয়ে যাচ্ছে মন ইসাইলের এক ব্যক্তি কুনা করতো কুনা সে হয়ে তার সন্তানদেরকে ওসিহত করে গেছে আমার মৃত্যুর পর আমার লাস্টে জানায় সারা শহরে আমার ওই ছাইগুলোকে পানিতে বনে জঙ্গলে যেন আমাকে আর শাস্তির জন্য আল্লাহ তালা খুঁজে না পান কত বড় কথা আল্লাহ ইচ্ছা করলে এই এইরকম ছাই বানাইলে আল্লাহ তালা ডাকতে পারবেন না খালি ডাক দিবের হয়ে যাও হয়ে যাবে তারপরেও সে এটা করেছে তার মৃত্যুর পর আল্লাহ তালা তাকে জিজ্ঞেস করেছেন তুমি এই কাজটা কেন করলাম আমি কি তোমাকে একসাথে করার ক্ষমতা রাখি না সে একটা জবাবই দিয়েছে আল্লাহ হাসি আল্লাহ আপনার এই কথা আল্লাহ তারা বান্দারে কথা শুনে যে বান্দা আমার ভয়ে তার দিলের মধ্যে জেগেছে এই বান্দাকে আমি শাস্তি দিব না যাও তোমাকে আমি মাছ করে দিলাম অন্তরের মধ্যে আল্লাহর ভয় জাগ্রত করা যে আমার আবার রহমতের আশা জাগানো যে আমার ক্ষমা করতে পারেন এই সমস্ত গুণাগুন স্মরণ করে করে এই রমজান মাস নিজেকে পবিত্র করার মাস আলহামদুলিল্লাহ করো নাই আমার তো আমাদের জন্যে এই রমজানই যেন আমাদের হয় নিজেকে মাানোর এক মাস ইনশা আল্লাহ তারা আল্লাহ তারা সে তোকে ন